আইসা রদিউল্লাহ তা আনহু হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লু আলিয়াল্লাম তার রুকু ও শেষদায় অধিক পরিমাণে সুবাহ হুম্মা রব্বানা ববি হামদিক হুম্মা গ ফিরলি আল্লাহ হে আমাদের রব আপনার প্রশংসাসহ পবিত্রতা ঘোষণা করছি আপনি আমাকে ক্ষমা করুন পাঠ করতেন এতে তিনি পবিত্র কুরআনের নির্দেশ পালন করতেন